कलकार ग् दीपेर संगे दीपर चोखे कलकूम सतरश छाप्पन्न साले बांगलार शेष स्वाधीन नबाब सिरजार कलकता आक्रमण के गल्पर एकाधिक बार কলকাতাতে সিরাজের টার্গেট ছিল পুরোনো ফোর্ট উইলিয়াম যেটা ছিল লাল পাশে যেখানে আজকে জিপিও কলকাতাতে তখন সাহেবদের সংখ্যা তিনশো হবে না কিন্তু সিরাজের আর্মি পঞ্চাশ হাজার কাজেই সাহেবরা যুদ্ধ হারলেন বিশে জুন সতেরোশো এখন যেখানে ফ্যারলি প্লেসে এর রেলওয়ে অফিস সেই দিকের একটি গেট দিয়ে ফোর্ট উইলিয়ামে প্রবেশ করলেন নবাব সিরাজ উদ্দোলা ফোর্ট উইলিয়ামের গভর্নর রজার ড্রেক যার ঔদ্ধত্যের কারণেই গোটা যুদ্ধটা হলো তিনি কিন্তু এর মধ্যে পালিয়েছেন সাহেবদের হয়ে সারেন্ডার করলেন জন জেফনায়া হল রাতটা ফোর্ট উইলিয়ামেই কাটাবেন ঠিক করলেন সিরাজ কিন্তু প্রশ্ন হচ্ছে যে ফোর্ট উইলিয়ামের ভেতরে যে সমস্ত সাহেবরা রয়েছেন যাদের মধ্যে মহিলারাও রয়েছেন তারা তো এখন অফিসিয়ালি প্রেজেন্স অফ ওয়ার মানে যুদ্ধবন্দী তাদের কি হবে সিরাজ হুকুম দিলেন ফোর্ট যখন নিশ্চয়ই একটা জেলও আছে আপাতত এক রাতের জন্য তাদের সবাইকে জেলেই বন্ধ করে রাখো ফুট উইলিয়ামের ভেতরে জেল বলতে যে ঘরটা ছিল তার নাম ছিল ব্ল্যাক হোল ১৪ ফুট বাই আঠেরো ফুটের একটা ঘর যার রয়েছে দুটি ছোট্ট জানলা তার মধ্যে বন্ধ করে দেওয়া হল একশো জুন মাসের গরম তার যুদ্ধর ক্লান্তি চারিদিকে তখনও চলছে আগুন তার ধোঁয়া সব মিলিয়ে ব্ল্যাক হোলের ভেতরে সেরাতে অবস্থা ছিল দুর্বিষহ সকালে যখন ব্ল্যাক হোলের দরজা খোলা হল তখন দেখা গেল একশো জনের মধ্যে বেঁচে আছেন মাত্র ২৩ জন ইংরেজরা এর নাম দিল দ্য ব্ল্যাক হোল ট্র্যাজেডি বাংলায় অন্ধকূপ হত্যাকাণ্ড আর জন জেফনায় হলওয়েল নিজের খরচে আজকের এনএস রোড আর বিডি ভাগের মোড়ে তৈরি করলেন একটি মনিউমেন্ট তবে অভাবে সেই হলওয়েল মনুমেন্টের অবস্থা কয়েক বছরের মধ্যেই খুব শোচনীয় হল এবং সরকার বাহাদুর হুকুম দিলেন সেটা ভেঙে ফেলা। এখানে বলে রাখা ভালো যে অন্ধকূপ হত্যাকাণ্ড নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি আছে অনেকের বক্তব্য যে এরকম কোনো ঘটনা আদৌ ঘটেনি কিন্তু আঠেরোশো সালে ভাইস রয় মানে বড় লাট হয়ে ভারতে এলেন জর্জ নেথানিওল ইতিহাসে তার যাকে বলে কিন সতেরোশো ছাপ্পান্ন যুদ্ধের কথা তিনি পড়েছিলেন ভারতে আসার পথে জাহাজে হারিয়ে যাওয়া ম্যাপ তৈরি হয় তার দেওয়ালের করতে নানান জায়গায় বসে লাইন সেই লাইন আপনি আজও দেখতে পাবেন জিপিওর সিঁড়িতে আর ব্ল্যাক হোল কোথায় সেই কুখ্যাত অন্ধকূপ জিপিওর উত্তর দিকে জিপিও আর কালেক্টরেট বিল্ডিং এর মাঝখানে রয়েছে একটা সরু গলি গলির মুখে লোহার গেট আর গেটের পাশে ফুটপাত থেকে উঁকি মারছে একটা কামান সতেরোশো যুদ্ধে ব্যবহার হয়েছিল এই কামান আর ওই লোহার গেটের পেছনে এক সময় ছিল ব্ল্যাক হোল অফ কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট लग इन करेबसाइटे रेडियो मिर्ची डट कम स्लैश कलक मे दीप एवं फेसबुक पेजे फेसबुक डट कम स्लैश मिर्ची दीप